মুহাম্মদ ইবনুল মুকাদির রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহের নিকট গিয়ে দেখি তিনি একটিমাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল সালাতের পর আমরা বললাম হে আবু আবদুল্লাহ আপনি সালাত আদায় করছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন তিনি বললেন হ্যাঁ তোমাদের মতো নির্বোধের দেখানোর জন্য আমি এমন করেছি अभी नबीज सल्ला सल्लम केलादाय करते देखे